পরম দয়াময় নিরতিশয় মেহেরবান নামে আল্লাহরে তসবি আছে এমন প্রতিটি জিনিস যাহা আকাশসমূহে এবং পৃথিবীতে রহিয়াছে আর তিনি বিজয়ী ও মহাবিজ্ঞানী هو الذي أخرج الذين كفروا مِنْ أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله তিনি আহলি কিতাব কাফির দিগকে প্রথম আক্রমণেই তাহাদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত করিলেন তাহারা যে বাহির হইয়া চলিয়া যাইবে তাহা তোমরা কখনোই ধারণা করিতে না আর তাহারাও মনে করিয়া বসিয়াছিল যে তাহাদের সুদৃঢ় তাহাদিগকে আল্লাহ করিবে কিন্তু আল্লাহ এমন দিক হইতে তাহাদিগকে পাকড়াও করিলেন যে দিক সম্পর্কে তাহারা ধারণা পর্যন্ত করিতে না তিনি তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিয়া দিলেন ফল এই হইল যে তাহারা নিজেদের হাতে নিজেদের ঘরবাড়ি ধ্বংস করিতেছিল আর মুমিনদের হাতেও ধ্বংস করাইতেছিল অতএব শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিবান ব্যক্তিরা আল্লাহ যদি তাহাদের ভাগ্যে নির্বাসন লিখিয়া না দিতেন তাহা হইলে দুনিয়াই তিনি তাহাদিগকে আজাবে নিক্ষেপ করিতেন আর পরকালে তো তাহাদের জন্য দু চোখের আজাব রহিয়াছে এই সব কিছু এই কারণে হইয়াছে যে তাহারা আল্লাহ এবং তাহার রাসুলের প্রবল বিরোধিতা করিয়াছে এবং যে লোকই আল্লাহর বিরোধিতা করিবে আল্লাহ তাহাকে শাস্তিদানের ব্যাপারে বড়ই কঠোর তোমরা খেজুরের যে গাছ কাটিয়াছো কিংবা যেগুলিকে উহাদের শিকড়ের উপর দাঁড়াইয়া থাকিতে দিলে তাহা সব আল্লাহরই অনুমতি ক্রমে ছিল আর আল্লাহ এই অনুমতি এই জন্য দিয়াছিলেন যেন ফাসিক দিগ কে তিনি লাঞ্ছিত ও অপমানিত করেন রসুলিহি মিনি রি কিউ কিনি তু রসুল হু আল ওই কজি घोड़ा दौड़ाइयाल्लाहारसूल के जहाँ पर इच्छा करतृत्व और आधिपत्य दान कर शक्ति َِلَّهِ وَِعروَسُول وَلِلِقُرربَ والْتَامَا وَْمَسكين وَبِن السَّبل كَلى يكُونَ دوول كَلا يكَُ دولًَ بَيْنَ الأغنياء منكم যাহা কিছুই আল্লাহ এই জনপদের লোকদের হইতে তাহা রাসুলের দিকে ফিরাইয়া দিলেন তাহা আল্লাহ রাসুল আর যে জিনিস হইতে তিনি তোমাদিগকে বিরত রাখেন তাহা হইতে তোমরা বিরত হইয়া যাও আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা উপরন্তু সেই মাল সেই সব দরিদ্র মুহাজিরদের জন্য যাহারা নিজেদের ঘরবাড়ি বাড়ি ও বিত্ত সম্পত্তি হইতে বিতাড়িত এবং বহিষ্কৃত হইয়াছে এই লোকেরা আল্লাহর অনুগ্রহ এবং তাহার সন্তুষ্টি পাইতে চাহে এবং আল্লাহ ও তাহার রাসুলের সাহায্য সমর্থনের জন্য সদা প্রস্তুত হইয়া থাকে ইহারাই সত্যপথের পথিক وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ على أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُنقَشُ حَرَفُ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ সেই ধনমাল সেই লোকদের জন্য যাহারা এই মুহাজিরদের আগমনের পূর্বে ইমান গ্রহণ করিয়া দারুল হিজরতেই বসবাসকারী ছিল তাহারা ভালবাসে সেই লোক দিগকে যাহারা হিজরত করিয়া তাহাদের নিকট আসিয়াছে তাহাদিগকে যাহাই দেওয়া হয় উহার কোনো প্রয়োজন পর্যন্ত তাহারা নিজেদের হৃদয় অনুভব করে না এবং নিজেদের তুলনায় অন্য অগ্রাধিকার দেয় নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন বস্তুত যেসব লোককে তাহাদের হৃদয়ের সংকীর্ণতা হইতে রক্ষা করা হইয়াছে তাহারাই কল্যাণ লাভ করিবে যা ইন সব কু নিল ইংর উ ফুর তাহা সেই লোকদের জন্য যাহারা এই অগ্রবর্তীদের পরে আছে যাহারা বলে হে আমার রব আমাদিগকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা করো যাহারা আমাদের পূর্বে ইমান আনিয়াছে আর আমাদের অন্তরে ইমানদার লোকদের জন্য কোনো হিংসা ও শত্রুতার ভাব রাখিও না হে আমাদের রব তুমি বড়ই অনুগ্রহশীল এবং করুণাময় ইন উখ্রিজি তুমি নু ইন্ হুম তোমরা কি দেখো নাই সেই লোক দিগোকে যাহারা মুনাফিকির আচরণ অবলম্বন করিয়াছে তাহারা তাহাদের কাফির আহলি কিতাব ভাই বলে তোমরা যদি বহিষ্কৃত হও তাহা হইলে আমরাও তোমাদের সঙ্গে বাহির হইব উপরন্তু তোমাদের ব্যাপারে আমরা কাহারও কথা কখনোই শুনিব না আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয় তাহা হইলে আমরা তোমাদের সাহায্য করিব কিন্তু আল্লাহ সাক্ষী এই লোকেরা নিশ্চয় মিথ্যাবাদী উহারা বহিষ্কৃত হইলে ইহারা তাহাদের সঙ্গে কখনোই বাহির হইবে না আর তাহাদের উপর আক্রমণ করা হইলে ইহারা কখনোই তাহাদের সাহায্য আগাই আসিবে না আর ইহারা যদি তাহাদের সাহায্য করেও पृष्ठ प्रदर्शन करा पाइबे यहाँ हृदय आल्ला तुम भय अनेक बस प्रबल इणे यम लोक रूप विवेक बुद्धि यहाँ न لا يقاتلونكم جميعاً إلا في قرم محصنة أو من وراء جدر بأسهم بينهم شدید تحسبهم جميعاً وقلوبهم شتا ذلك بأنهم قوم لا يعقلون يارا أكبر دهوئيا تمدر شهيد لڑائي كوري تكوخنو ياشيبنا লড়াই করিলেও দুর্গ পরিবেশটি তো জনবসতিতে বসিয়া কিংবা প্রাচীরের অন্তরালে লুকাইয়া থাকিয়া করিবে পারস্পরিক বিরুদ্ধতাই ইহারা বড়ই কঠিন ও অনমনীয় তুমি তো ইহাদিগকে ঐক্যবদ্ধ মনে কর কিন্তু তাহাদের হৃদয় পরস্পর বিদীর্ণ তাহাদের এইরূপ অবস্থা হওয়ার কারণ এই যে ইহারা নিজেরাই নির্বোধল সে লোকদের মতো যাহারা ইহাদের কিছু পূর্বেই নিজেদের কৃতকর্মের স্বাদ লইয়াছে এবং ইহাদের জন্য মর্মান্তিক আজাব রহিয়াছে ইহাদের দৃষ্টান্ত শয়তানের মতো প্রথমে সে লোকদিগকে বলে কুফরি করো। আর যখন সে কুফরি করিয়া বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব হইতে মুক্ত আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই فكان عاقبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين أتوقر <تصفيق> تعدد উভয়ের পরিণাম ইহাই निश्चित जे তারা দুজনেই চিরকালের জন্য জাহান্নামী হইবে আর জালিম লোকদের প্রতিফল ইহাই হইয়া থাকে হে ইমানদার লোকেরা আল্লাহ তালাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করিয়া রাখিয়াছে আল্লাহকেই ভয় করিতে থাকো अवहित जहा तुम्हें तुम्हरा से लोकर मत हईय के, के भूलिया गिया आल्लाह दिगो के आत्मभोला बनाइए यही लोकर फ গামী লোকেরা ও গামী লোকেরা কখনো একরকম হইতে পারে না গামী লোকেরাই প্রকৃতপক্ষে সফল আমরা যদি এই কুরআন কোন পাহাড়ের উপরও অবতীর্ণ করিয়া দিতাম তাহা হইলে তুমি দেখিতে যে ইহা আল্লাহর ভয়ে ধসিয়া যাইতেছে ও দীর্ণ বিদীর্ণ হইতেছে लोकर समुख उल्लाबुद नई गोपन और प्रकाश्य सबकिछ रहमान और रहीम هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمين السلام المؤمن المهيمين العزيز الجبار المتكبر سبحان الله عن ما يشركون تيني <تصفيق> الله جيني چھڑا کنو مابود نائن تيني مالي بادشاة اتبو محان و निर्देशावल शक्ति प्रयोग कार्य एवं स्वयं बड़ ग्रहण करी आल्ला पवित्र और महान से शीर्ख हईते जहा लोक करीते <laughs> তিনি আল্লা সৃষ্টি পরিকল্পনা রচনাকারী ও উহার বাস্তবায়নকারী এবং সেই অনুযায়ী আকার আকৃতি প্রদানকারী তাহারই জন্য অতীব উত্তম নামসমূহ। সমূহ ও পৃথিবীর প্রতিটি জিনিস তাহার তসবি করে আর তিনি প্রবল পরাক্রান্ত এবং মহাবিজ্ঞানী